উপস্থাপিত হচ্ছে আয়াত একশো বিশ থেকে একশো তেইশ পর্যন্ত এবং নাসারারা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের মিল্লের অনুসারী লান তারদা আনকাল হবেন্লা তাহ যে পর্যন্ত আপনি তাদের দিনের অনুসারী না হবেন সে পর্যন্ত তারা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না নাহদ আল ইসলাম হু আল হুদা আপনি বলুন যে আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত হৃদায়টি হলো প্রকৃত হৃদায় আল্লাহ তাহলে পক্ষ থেকে প্রাপ্ত হৃদায়তই হল প্রকৃত হৃদায়তাহ আর এটা ছাড়া আর যা কিছু আছে সব কিছু হলো ভ্রামতি এই আয়াতে রসুল করিম সালামকে বলতেছেন যে ইয়াহুদিরা নাসারা তাদের যতই আপনি খাতির করেন যত খাতিরই আপনি তাদের করেন তারা কখনোই আপনার প্রতি রাজি হবে না হ্যাঁ রাজি হওয়ার একটাই সুরত আছে যে আপনি যদি তাদের দিনের মোটাবে বনে যান তো খেতাব যদিও রসুর করিম সাল আলী আসাল্লামকে করা হয়েছে কিন্তু কোরআনে করিমের আম ওসুর মোতাবেক কথাটা আম না তার মানে প্রত্যেকটা মুসলমানকে বলা হচ্ছে যে তুমি ইয়হুদী নাসারাদেরকে সন্তুষ্ট করার যত চেষ্টাই করো যত চেষ্টাই করো যে পর্যন্ত তুমি তাদের মিল্লতের মতাবে না হবে সেই পর্যন্ত তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে তাই দেখো এখানে লান বলে নফি করল হাত্তা বলে এটার এনতেহা বোঝালো যে তাদের অসন্তুষ্টিটাই সময় থাকবে এটার এনতেহা হবে যদি তুমি তাদের দিনের মোত্তাবে হয়ে যাও আর যদি তুমি তাদের দিনের মোত্তাবে না হও তাহলে কখনোই তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে এটা না অতএব বোঝা গেল যে কোন একজন মুসলমান তার প্রতি কাফেররা সন্তুষ্ট না এটাই বোঝা যাবে যে সে হাত তাহা বি আমিল্লা তাহমে এনতেহার মধ্যে সে এখনো পৌঁছে নেই কথাটা ভালো করে বুঝো বলতেছে যে আপনার প্রতি হুকুমটা তো আমাদেরই সন্তুষ্ট হবে না যে পর্যন্ত এ দ্বারা বোঝা যে কোনো মুসলমান তার অবস্থা যদি এই পর্যায়ে হয় যে সে কাফেররা তার প্রতি সন্তুষ্ট না তাহলে এটা প্রমাণ হবে যে সে এখনো তাদের দিনের মুক্তাবে হয় নাই নিজের দিনের উপর বহাল আছে সে আর যদি এর ব্যতিক্রমটা হয় যে কাফেররা তার প্রতি সন্তুষ্ট তাহলে সন্তুষ্ট হওয়ারতে তো একটা শুরু আছে হবে না আবার এই হালাতটা হবে দুইটাকে একত্রিত হবে কখনো তার মানে কোন একজন মুসলমান রসুল সাল আলী হাসাল্লামের দিনের উপরে এসে আছে এটা প্রমাণ হবে যে কাফেররা তার প্রতি সন্তুষ্ট না কাফেরা তার প্রতি সন্তুষ্ট না এটা বলে আউআাল রসুল করিম সাল আলিহাস্লামকে এবং ফানিয়ান পুরা উম্মা এই কথা বলা হইতেছে যে তোমরা কাফেরদের খাতির করে কাফেরদের খাতি করে কোনো কিছুর মধ্যে ছাড় দিতে যেও না কারণ ছাড় দিবে কি জন্য কাফেরদেরকে খুশি করার জন্য কোনো অবস্থাতেই তারা তোমাদের উপরে খুশি হবে না যে পর্যন্ত তোমরা তাদের দিনের এরতেবা না করবে তোমাদের নিজের ছেড়ে দিলেও তারা খুশি হবে না বরং ছাড়া দিয়ে তাদের এর্তেবা করে তারপরে গিয়ে তারা খুশি হবে ইবন কাসির রহিমা উল্লাহ দেখো এই আয়তের তাপসিরে কি বলতেছে এই তাপসিরটা বোঝার জন্য এই ধোয়া সবাইকে মুখ দিয়ে পড়ালাম আল্লাহ হাপ্তা হাপ্তা জুকা বা এটা একজন মেজাজের প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি যে আমার নিজের কোনো আলাদা কোনো রায় থাকবে না বরং আমি তো সেই রায়টাকে রায় বানাবো যেটা পুরানের কারিমে আমাকে দেখায় যেটা হাদি শরিফে আমাদেরকে দেখায় ইবনে কাসির রহিমুল্লাহ দেখে তাফসিলে কি বলছেন ইবনে কাসির তিনি মুফাস হিসেবে হিসাবে একদম একজন ব্যক্তি ওনার কথাটা একদম পুরা সনদ একদম সনদ দেখ ইবনে কাসির রাহিম তিনি এখানে নিয়ে আসতেছেন তার মানে দুইজন এটাকে সাপোর্ট করলেন যেমন দেখো এই আত্মের নিচে ইবনে কাকির রাহমেন মানাটা হল অর্জনের পিছনে পড়েন কোন ব্যাপারে যে জিনিসে তাদেরকে খুশি করবে এই জিনিসের তলবের পিছনে পড়েন না বরং এরপরে একটু আয়ের পরে আল্লাহ বলতেছেন প্রথমে তো বললেন যে এই মানুষগুলো কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না এটা তার উদ্দেশ্যটা কি আপনি তাদেরকে দিনের দিকে দাওয়াত দেয়ার নাম করে এমন পন্থা অবলম্বন করবেন না যেটা তারা খুশি হবে আপনি যদি তাদের খেয়াল খুশির এতে করেন বাহীম আসার পর আপনার কাছে সোহি আলম এসে গেছে এখন যদি আপনি তারা কি চায় না চায় এটা করেন আল্লাহ ধলিম কোন ব্যাপারে কোন ব্যাপারে কোরআন কোরআন এবং সুন্না জানার পর কোনো ব্যাপারে ইহুদী নাসারাদের তরিকা ইতি না এই কোনো ব্যাপারে এটার আম মানাটা বুঝতে পারতেছো তো কোনো ব্যাপারে কোনো ব্যাপারে যা যাবে না দিন শরীয়তে আমাদেরকে যত কাজ করতে বলছে যত বলছে। সব মাকসাদে পৌঁছার জন্য আমাদের তরিকাও বাতাই দিচ্ছে তরিকাও বাতাই দিচ্ছি হুকুমা এটা ইসলামের একটা মাকসাদ এইটা পৌঁছার জন্য পন্থা ও শরীয়তের পক্ষ থেকে বাতানো কোরআন হাদিস পন্থাও বাতানো আছে যে কোন পন্থায় চললে তোমরা একটা সময় গিয়ে হুকুমা হাসিল হবে তোমাদের সেখানে কোরআন শূন্য পন্থাটা জানার পর যদি ইহুদি নাসারদের तरीका اختیار করা হয় তাহলে এই আয়াতের مەযাক হয়ে যাবে ওয়া ইন ওয়ালা ইন تبعت اهواءهم এই কথা বুঝতেছো فيه تهدید و وعید شديد للامه عن اتباع تراقيت اليهود والنصارى بعدما علموا من القران والسنه عيادا بالله من ذلك فإن الخطاب مع الرسول و الامر لامه خطابটা তো রাসূলের সঙ্গে করা হইতিছে কিন্তু এতটুকু ধরে এরপরে ঢুকে আগে থেকে আমরা আগে একটা রায় ঠিক করে তারপরে কোরআন করিমের সঙ্গে রায়টাকে মিলায়ুদা এর্তহ বলা হয়েছে বোঝা গেল যে ওইটা হলে ওই দূর হয়ে যাবে যদি হয় তাহলে আর নফিটা থাকবে না ওই মাননগুলোর খুব ভয় করা চাই যাদের ব্যাপারে তার দানুদের হালাত হয়ে গেছে যাদের ব্যাপারটাতে লান্তার দা রয়ে নাই তার দা হয়ে গেছে তাদের ব্যাপারে আশঙ্কা আছে যে হয়তো তাত্তাবি আমিল্লা হয়ে গেছে তারা যেটার দিকে আহ্বান করছে এই ইলাইহা জমিটা ফিরতেছে আহ দিকে যদি আপনি তাদের খেয়াল খুশি তারা যেটা চায় সেটার এত্তেমা করেন সর্বদান আপনি তো এটা করবেন না কিন্তু ধরে নিলাম কিছুক্ষণের জন্য এবং থাকবে না আপনিও যদি তাদের এতেবাটা করেন হুজুরি করবে কখন এই জায়গাটা একটু বের করো এই ঠিক এই আয়াতটা বের করো একশো বিশ নম্বর আয়াত দেখো এখানে হুজুর সাল্লা আলী হিসালামকে বলতেছে যে আপনিও যদি তাদের এত্তেবা করেন তাহলে কিন্তু আপনার জন্য কোনো অলি থাকবে না এই যে এখানে তিনি বলতেছেন যে ইয়াদের কাপুর আলী কখনো খেয়াল খুশি অনুযায়ী চলবেন এটা যদিও সম্পূর্ণ কথা বলা হয়েছে এরপরের কথাটি তোমাদেরকে শোনার উদ্দেশ্য আমার আর এর উদ্দেশ্যে এই মূলনীতি শিক্ষা দেয়া এর উদ্দেশ্য এই মূলনীতি শিক্ষা দেওয়া যে আল্লাহ তালার নিকট কোনো ব্যক্তির গুরুত্ব ও মর্যাদা তার ব্যক্তি সত্তার কারণে নয় কোন ব্যক্তির গুরুত্ব ও মর্যাদা তার ব্যক্তি সত্তার কারণে নয় ব্যক্তির গুরুত্ব ও মর্যাদা হয় আল্লাহ তালার আনুগত্যের কারণ এটা এর আগে বলছিলাম যে কোনো ব্যক্তি বা কোনো জাতির সাথে আল্লাহ খুশি কোনো তার আল্লুক নাই যে এই জাতির অনুসরণ যারাই করবে যারা এই জাতির ফর্দ হয়ে যাবে তারাই জান্নাতি হয়ে যাবে না এটা না পূর্বে ছিল না এখন আছে না কেমন পর্যন্ত থাকবে কোনো জাতির সাথে আল্লাহ তালা এরকম বিশেষ কোনো তার আল্লুক নাই হাত রসুল ব্যক্তির সাথেও না যে আল্লাহ তাল নিকট কোন ব্যক্তির গুরুত্ব ও মর্যাদা তার ব্যক্তি সত্তার কারণে নয় ব্যক্তির গুরুত্ব ও মর্যাদা হয় আল্লাহ তালুগত্যের কারণে মহানবী সাল কাছে সৃষ্টির শ্রেষ্ঠ কেবল এ কারণে যে তিনি ছিলেন আল্লাহ তাল সর্বাপেক্ষা অনুগত বান্দা এই যে হলো মেন জিনিসটা এই মুন্ডিগুলো ভালো করে বুঝে রেখো ইয়হুদিরা হাজার বছর আল্লাহ তাল্লা প্রিয় বান্দা ছিল এই মানুষগুলোকে আল্লাহ তালা আল্লাহ নজর থেকে ফালাইছে যেই মানুষগুলো হাজার বছর পর্যন্ত আল্লাহ প্রিয় বান্দা থাকার পর আল্লাহ তালা তাদেরকে ফালাই দেয় কয়েকশ বছর কিছু মানুষ যদি আল্লাহ তালা প্রিয় বান্ধার থাকে আল্লাহস্তানে কোন জাতি জাতি হিসাবে আল্লাহ তালার কাছে প্রিয় না মেন হলো আমল আমল যদি প্রিয় হয় প্রিয় আমল তো তারা ধরে রাখে এরা যদি নৌ মুসলিম হয় আল্লাহ প্রিয় হয়ে যাবে আর যদি এরা পুরাতন মুসলমান হয় আল্লাহ তালা তাদেরকে ফেলে দেবে কেউ একদম ফেলে দেবে এটি এখানে বলা হয়েছে রসুল কে বলতেছে যে আপনি যদি মানুষগুলো কোন অবস্থাতে আপনার কথা শুনবে না যে পর্যন্ত আপনার উপরে সন্তুষ্ট তারা হবে না যে পর্যন্ত আপনি পুরো দিন ধর্ম ছেড়ে তাদের এর্তেবা না করেন সব ইহুদি সব নাসারাদের মাজাম্মত হয়ে গেছে না কি মাজাম্মত হয়ে গেছে না কিন্তু ইহুদিনের মধ্যে এই আয়াতে যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তারা সেই কিতাবটাকে যথাযথ ভাবে তেলাওয়াত করে এটা হলো হাল আল্লাহ করে তাদের প্রশংসা করা হয়েছে যে সবাই আবার খারাপ না সব খারাপ না কারণ কিছু আছে এমন যারা মুসলমানও আনে ইসলাম গ্রহণ করে। এখানে দেখো কোন বস্ত্রটার উপরে ভিত্তি করে ইউক মিনুনা বলতেছে কোন বস্ত্রটার ভিত্তি করে তারা এই নতুন যে কিতাবটা তাদের সামনে আসছে এটাকে তারা হক আদায় করে তেলাওয়াত এর কারণে তারা উলায় আল্লাহ কিতাব এটা হলো ভিত্তিতে মনসুব হয়েছে তাহলে আবার একটা হবে এইভাবে তার মন্ত্রী পরিষদের কিছু ব্যক্তি যাদেরকে তিনি পাঠাইছিলেন তিনি নিজেও মুসলমান হয়েছিলেন এবং চল্লিশ জনের একটা জামাত পাঠাইছে তাদের ব্যাপারে আজ নাজম হয়েছে ওনারা আসছেন হজরত জাফার কাছ থেকে আসার পরে আব্দুল এটা রেওয়ায়ত হলো একটা নাজিল হয়েছে এবং হজরত আবদুল্লাহ বিন সালামের মতো আরো যত আহলে কিতাব যারা পূর্বে ইহুদি ছিলেন কিংবা নাসারা ছিলেন এইটা হয়েছে এই ব্যক্তি এবং সবার ব্যাপারে এরপরে আয়াতটা একটু ধরে নও আই আইবিল কিতাব যে ব্যক্তি তাকে যে কিতাব দেয়া হয়েছে সেই কিতাবকে অস্বীকার করবে রাহিমুল্লাহ দেখো এই আয়তের তাফসিরে কি বলতেছেন চমৎকার এটার পরে কাছে এই মল্ল একটা রেওয়ায়তেন প্রথম হল কাতেন উদ্দেশ্য হল ইহুদ এবং নাসারা ইহুদ নাসারা মানে হলো ইহুদ নাসারাদের মধ্যে যারা মুসলমান হয়েছেন আবদুল্লাহ বিন সালাম বা ওনার মতো আরো যারা তারা এটা হলো একটা রেওয়ায়ত দ্বিতীয় আরেকটা রেওয়ায়ত যেটা দেখো দ্বিতীয় রীন উদ্দেশ্য হলো সাহাবাহিক রা তাহলে কিতাব দ্বারা উদ্দেশ্য তাই না আল্লাদিন আতাই না কিতাব যাদেরকে আমি কিতাব দিয়েছি মানে পুরানিম দিয়েছি এবং তারা সেই কোরআনে কারিম তাকে এর পরে থেকে বর্ণিত এটা এর আগে বলছিলাম আজকে কিতাবের আবার শোনাই দিয়েছি অমর রো বলেন যেহু তিনি বলেন হলো শেষ কথাটা ভালো করে যেটা নবী সাহাবিদের থেকে মারবি এটাকে বাদ দিয়ে শাব্দিক তর্জমা লোকাতের মধ্যে এই তর্জমা লেখে এই শব্দটা তো আমাদের কাজটা দাখিল হইতে পারে আর অন্য জায়গায় আসছে আব্বাস যদি আব্বাস ফিহাল পুরানি কেমের যে অংশটা তাদের কাছে বুঝতে মুশকিল লাগে এটাকে তারা নিজেরা ব্যাখ্যা করে না এটাকে তারা আলিমদের কাছে এখানে তিনি নজির পেশ করতেছেন যে এই বুঝতেছো। এপরে যে নিচে ওমর রাদিয়াল্লাহর কথাটা আরেকবার এনে আরেকটু এবড়ত নিয়ে আসছে। قال عمر بن الخطاب هم الذين اذا مروا بايه رحمهن سالوها من الله حق التلاوهটির ব্যাখ্যাটা। هم الذين اذا مروا بايه رحمه سالوها من الله واذا مروا بايه عذاب استعاذوا منها। قال وقد روي هذا المعنى عن النبي صلى الله عليه وسلم الرسول كريم صلى الله عليه وسلمের তেলাওয়াতটা حق হাক্ক তেলাওয়াত ছিল বলতে হুজুরের থেকে এই মানাটা মারবি ان هو كان اذا مر بايه رحمهن سالا واذا واذا مر بايه عذاب تعوذ اي এখানে কি শুনুন اولئك يؤمنون به نزلت في جماعه قدموا من الحبشه واسلموا ومن يكفر به اي بالكتاب المعتبي حي بان এটা বলে ঠিক আগের কথাটা এখানে দোহরা মূল আলোচনাটা শেষ করতেছে আনি ফতদলতকুম আল আলা মিন তাকাদদমা মিতলু অত্যাপু খফু এটা বলে নেমত্র কথা সরণ করেছে। আনা আমতো আলেইকুম আননি ফদ্দলতকুম আল আলা মিন নেমত্র কথা শরণ করেছে। এরপরে হলো আখেরাতে ভয় তাদের অন্তলে জাগই গেছে। অত্যাপু খফু ইউমান লা তাজিজি তুুনি নসুন আন নাসিন ফিহি সেই আ ওলা ইুকভালু মিনহা আদুলুন ফিদাউন ওলা তান ফাওহা সাফ ওলাহুইম সরুন ইউম নাু তাকে ইসমানী সাহেবের যে উসুলটা দেখালাম এটার থেকে প্রত্যেকের মূলনীতি এটা হওয়া চাই যে কোনো ব্যক্তির সাথে ব্যক্তি হিসেবে আমার কোনো খাতির নাই কোন জামাতের সাথে ব্যক্তি হিসেবে জামাত হিসাবে আমার কোনো খাতির নাই আমার খাতির হলো আল্লাহ রসুলের সাথে সাহাবিদের সাথে আল্লাহ রসুলের সাথে যে ব্যক্তি মিলবে সে যদি কালকে আমার দুঃশ্মন ছিল সে আজকে আমার দুস্থ হয়ে যায় আর আল্লাহ রসুলের সাথে জামাতে সাহাবার সাথে যদি আমার বাবাও না মিলে তাহলে প্রয়োজনে বাবা কেউ হত্যা করে ফেলবে এটা হবে একটা মুসলমানের আসল ইমান সাহাবিদের ব্যাপারটা এমনই ছিল এই যে মক্কার সাহাবিরা মক্কার থাকা কালে সাহাবিদের ইমান নসিব হয়ে গেছে কেন ওনারা কাফের থাকা কালে যেটা বুঝছিল সেটার মধ্যে মনোভাব এটা কাজ করতেছিল যে এই লোকটা আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অর্থাৎ বিশৃঙ্খলা দূর করা এটা একটা আমার দায়িত্ব এটা একটা আমার দায়িত্ব এই কাজটা যদি করতে পারি এটার জন্য যদি আমি উমরের জানো যায় তারপরও বিশৃঙ্খলা দূর হবে মানুষ তো শান্তি থাকতে পারবে ওনার ভিতরে বাস্তবে কোনো কিবির ছিলই না একেবারে যে আমাকে ওই আবু জাহেটাই মানতে হবে অল্পা সাইবার কথাই মানতে হবে ব্যাপারটা মানে এমন না বিশৃঙ্খলা এইটাকে দমন করতেই হবে শান্তিটা ফিরে আনতেই হবে তরওয়ালিয়ে বের হয়েছে আল্লাহ তালা হেদায় দিয়েছে কিন্তু কিবিরটা ছিল আবু জাহেলের ভিতরে সে সব বুঝত বুঝ যাওয়া মানে নেই অলি দ্বীপ মুফ্জি সব বুঝত বুঝতেও মানে নেই কিন্তু ওমর দলের ভিতরে ইসলাম গ্রহণ করার আগে উনি কিচ্ছুই বুঝত না একদম খালি উজ্জাহানসি একদম খালিউজাহানসি এই অবস্থাটা যদি দিনের ভিতরে আসে তাহলে আশা করা যায় যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে সঠিক করতে হবে আর এটা না হলে হালাকতের ব্যাপারে আর কারো ব্যাপারে না আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ তো আল্লাহ রসুল মা আসুম মাসুম না কিন্তু মাহফুজ মাহুল না কিন্তু মাহফুস আর বাকি সবাই সবার মধ্যে কিছু কিছু ভুল থাকতে পারে সবার ব্যাপারে কথা হলো যে সবার ব্যাপারে কথা হলো যাদের আমরা এত্তেবা করব তারা সঠিক হক হকের উপরে আসে কিন্তু ইয়াহ তামিরুল খাতা কিন্তু সাহাবিদের ব্যাপারটা এমন না এজন্য জন্য সাহাবিদের একদম কুলকে কুল এখন সব সাহাবি মেয়ারে হক ভুল ত্রুটি যা হয়েছে সবটা আল্লাহ মাফ করে দিছে এখন সব সাহাবি মেয়ারে হক কিন্তু সাহাবি আছাড়া কেউই কেউই মেয়ারে হক হ্যাঁ সবাবের সম্ভাবনা বেশি সেই হিসেবে কাউকে আমরা এত্তেবা করি কিন্তু সেখানে ইয়াহ তামিরুল খাতা ইয়াহ তামিরুল খাতা যারা দুনিয়া থেকে চলে গেছে অন্ধভক্তি যদি কোন জায়গায় শব্দটা বলা যায় তাহলে সেটা হবে আল্লাহ রসুল ওনাদের পিছনে চললে একদম ঠিক জান না আর অন্যদের পিছনে চললে জানা হবে কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত যখন অন্যদের পথটা সাহাবিদের পথের সঙ্গে মিল হয় এটার মেশাল হজর থানিব রহিমুল্লাহ এক জায়গায় এইভাবে দেন যেমন ধরো আমি গুলিস্তান যাব গুলিস্থান যাওয়ার আমি পথটা চিনি না এখন এটার একটা পদ্ধতি হলো যে আমি একজনকে বললাম যে ভাই আমাকে গুলিস্তানের পথটা চিনাই দেন সে আমাকে চিনাই দিল যে এইভাবে আপনি হাইটা হাইটাই হাইটে হাইটে গুলিস্তান আর আরেকটা পদ্ধতি হলো যে ওই একটা লোক গুলিস্তান যাইতে সে এর পিছনে পিছনে হাঁটতে থাকে তো এটাও বলছে আবার আমাকে পথটাও বাঁচাই পথটা বাঁচাই দিছে বুলিস্থানে এইভাবে তো পথটা তো বাঁচাই দিলাম বা একটা ব্যক্তিও আপনাকে দেখাই দিলাম যে এই ব্যক্তিটা আপনি এই লোকের পিছনে পিছনে হাঁটতে থাকেন এখন এখন আমার করণীয়টা কি হবে আমার করণীয় হবে যে পথটা হলো আর আসল আর এই ব্যক্তিটা হলো ওই পথটা দিয়ে যেহেতু সে চলবে সেই সে ব্যক্তির পিছনে পিছনে হাঁটতে থাকবে তাই না অতএবই ব্যক্তির পিছনে আমি হাঁটতেছি বাহ্যিকভাবে দেখলে এমনই মনে হবে যে ব্যক্তির পিছনে হাঁটতেছি কিন্তু আসলে আমি কি ব্যক্তির পিছনে হাঁটতেছি না পথটা দিয়ে হাঁটতেছি পথটাই হল এখানে মেন আর এই পথ দিয়ে যেহেতু ব্যক্তি হাঁটতেছে এই জন্য দেখা যায় যে আমি ব্যক্তির পিছনে পিছনে হাঁটতেছি পথটাই হল এখানে মেন এখন পথটাই যে মূল এটা বোঝা যাবে তখন যদি কোন জায়গায় গিয়ে আমি দেখতে পাই যে আমি নিশ্চিতভাবে জানি এটা হলো পথ কিন্তু আমার এই ব্যক্তিটা পথ থেকে বিচ্ছুত হয়ে দিকে হাঁটতে শুরু করছে। তখন আমি কি করি তখন কি আমি পথ ধরে বসে থাকি না ওই ব্যক্তির পিছনে পিছনে পথ থেকে বিচ্ছুত হয়ে যাই তো সেখানে ইসলামের হুকুম হলো যে তুমি পদ ধরে হাঁটতে থাকো ওই ব্যক্তি সে আর কোনো মাহুম না সে তো কোনো মাহ ফোস না তার ভ্রান্তি হইতেই পারে এই কথাটা বলছেন আশ্রফুলা আশ্রফুল একুশ পড়ার মধ্যে তোমাদের হাতে চলে গেছে কিনা এটা এই আয়াতের উনি ফাওয়া আপ্যায়ন করছেন যে আল্লাহ তাহলে এখানে সাবিল শব্দটা কেন বাড়ালেন সাবিলাম আনা বা ইলাইয়া যে ব্যক্তি আমার দিকে ধাবিত তার পথটার এত্তেবা করো তুমি তো থানিবাহিমুল্লাহ বলেন এখানে সাবিলটা বাড়িয়ে আল্লা তালে এটা বুঝাইলেন যেই লোকটা আনা বা ইলাইয়া আসলে এই লোকটাও মূলত কাবেলে এর্তে না বরং সে যেই মুহূর্তে আনাবা বা ওই মুহূর্তেও সে কাবল এর্তে না বরং তার সাবিলটা হলো কাবেল এর্তেবা তুমি এটার এর্তেবাটা করো এটার ফলটা কি উনি বলেন ফলটা হলো যে তুমি সবসময় এই সাবিলটার দিকে তাকাই থাকবা আর এই সাবিলটা তুমি চিনবা করান হাদিস থেকে এটাকে বলা যেতে পারে বলেন যে এখানে সাবিলটাই হলো মেন কাবিল এত্তেবা আর এরপরে তিনি কথাটা সংক্ষেপে বলছেন বাকি এটা ব্যাখ্যাটা হলো এটা এটা যদি তোমাদেরকে বোঝানোর জন্য বলি দেখো যত ভণ্ডপীর আছে সব বন্ডপীদের যদি দেখি তাহলে দেখবো সব বন্ধপির বাস্তবিকদের যত সাজারা আছে সাজারা গুলো সাজারা গুলো সাধারণত সাজারা গুলো তারা বানায় না এটা আসলে ঠিক থাকে তো ভণ্ডপীড় দেখা যায় মেন হয় এই সঙ্গে গিয়ে মিলছে আমি গিয়ে সেই বরপীর আব্দুল কাদের জিলানির সঙ্গে গিয়ে মিলছে তার মানে মূল ব্যক্তিটা ঠিকই আছে এরপরে এত দূরে এসে বিচ্যুত হয়ে গেল না এরপরে তিনি যাকে দিয়েছেন তাকে তো উপযুক্ত মনে করে দিয়েছেন এরপরে কবে গিয়া এটা একটু একদম এত পরে আসে কিভাবে এত লাইনচ্যুত হয়ে গেল কিভাবে হইলো এটা হয়েছে এই যে ভেজালটা এটা লেগে গেছে মানে আছে অতএব সে যদি পরবর্তীতে সরে যায় তাহলে তোমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবা এই লোকের বাদ দিয়ে ফেলবা এটা না ছিল কিন্তু পরবর্তী হয়তো করছে কি ওই হুজুরে খেলাফত দিয়ে গেছে ধরা পুষা রয়েছে কিন্তু পরবর্তীতে দেখতে সামান্য সরছে এরপরে আরেকটু এরপরে দেখা গেছে কি দশ পনেরো বিশ নসল পরে একবারে আসল মূল জায়গা থেকে একদম পুরো বিচ্যুত হয়ে গেছে একটা সহজ একটা মেসাজ দিয়ে আমাদের বুঝাইছিলেন যেমন ধরো কোন একজন ইঞ্জিনিয়ার সে বলো এই সুতা খেয়াল রাখি এক হাজার রড বানাই দো এখন তার জন্য করণীয়টা কি এক হাজার রড প্রত্যেকটাকে সে এই যে মাপকাঠিটা মেয়াইয়ারটা এই মেয়াইয়ারের সঙ্গে মিলাই বানাবে না এটা না তার জন্য করণীয় এখন সে চিন্তাগুলো যে প্রথমে একটা প্রথম রথটা এটার মাপে কাটছে তা আকলের টাকা দ্বিতীয় রেখে দ্বিতীয় কাটছে এইভাবে প্রত্যেক পরের টার সঙ্গে মিলাইছে এর আগেরটা প্রত্যেক পরের আগেরটার সঙ্গে মিলাইছে আকলের দাবিতে হলো যে এক নম্বর রডটা যা হবে এক নম্বরটা তাই হবে আকলের দাবি এটা না বাস্তবটাকে তা হবে কি বাস্তবটা তা হবে বাস্তবটা হবে কি যে হয়তো কয়েক সুতা বা কয়েক ইঞ্চি এদিকে মিল আকলের দাবি ঠিক আছে কিন্তু বাস্তব তেমন হয় বাস্তব তেমন হয় একটু সুতা এদিক হয়ে গেলে পরবর্তীতে অনেক পাকা হয়ে যেতে হবে আর আমরা মোকাবিলাম কার কারের তে আমাদেরকে আল্লাহ তারা কেমন জিজ্ঞেস করে কারের তে পারের কথা জিজ্ঞেস কর আল্লাহ রসুল আল্লাহ রসুল ছাড়া কেউ যদি কাবিলের দেবা হয় তাহলে এখানে তো প্রশ্ন জাগবে যে তাহলে কি এলাকার এলাকা হিসেবে আল্লাহ তারা এক এক মানুষকে জিজ্ঞেস করবে এই তোমার এলাকায় একজন আসলে তুমি তারের তে বাগর আরেক এলাকায় আরেকজনকে জিজ্ঞেস করবে তুমি তারের তে পাগরছ কিনা ব্যাপারটা না দুনিয়ার সব মানুষের সোয়াল হবে একটা তুমি আল্লাহ রসুলের তে বাগরা সাহিদের এর্ত বাগরা এমন না ব্যাপারটা না প্রত্যেক এলাকার মধ্যে ওই এলাকার মানুষ করবে আমাদের এলাকা কাবিলের দেবা এক একটা জামাতে ঠিক করবে যে আমাদের জামাতের আমির কেমন করতে পারে না তুমি যেমন দাবি করবো যে তোমার জামাতের আমির তিনি হলো একদম কাবলো একশো একশো আরো যেন তুই রকম দাবি করবো তুমি তার বেতা দিকে তোমার বেতা দিকে তাহলে এখানে আসলে মেয়াই একটা কি মেয়াই একটা হবে তাদের জন্য জরুরি ওই আউ্কর উম রহমান আলী ওনাদের একতে বা আমাদের জন্য জরুরি তাদের বিষটা কাতার থাকে পিছনের কাতার ওয়ালায় বাহ্যিক ভাবে মনে হয় যে সামনের কাতার দীঘা রুকু দিতে আসলে কি সামনের কাতারওয়ালার দিঘা রুকু দিতে দিতে কারুকু দীঘা ইমাম সাহেবের এখন একজন যদি বলে যে আমার কাছে উনি আছে তার হালাত সম্বন্ধে আমি ভালো করে জানি তোমরা পারলে দেখে নিও আশাফুল জবাবের প্রথম খন্ডের মধ্যে আছে এটা উর্দু উর্দু যেটা উর্দুটার মধ্যে দ্বিতীয় খন্ডের মধ্যে আছে দ্বিতীয় খন্ডের মধ্যে আছে এতে বা এর মেয়ে এই শিরোনামটা আছে আমার কাছে حوالہ লেখা আছে কালকে যদি মনে থাকে তো আপনাদেরকে দেখা বলে এবারে একটা শোনাব নাকি কি হওয়া আছে এটা আমি বুঝাইছিলাম এরপরে ওখানে অন্য এক জায়গায় এই ব্যাখ্যাটাও আছে যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম চাইতে বলছেন এরপরে সিরাতে মুস্তাকিমটাকে আবার দ্বিতীয়বার আনছে আইনা পরে মুজাফিলা আনছে হলো আল্লাদিনা নামতা আলাইহি ইহদিনা সিরাতাল ইহদিনা আসসিরাতাল মুস্তাকিম সিরাত মুস্তাকিম সিরাত শব্দটি আবার আনতেছে সিরাতাল্লাদিনা আনআমতা আলাইহি হেদায়তের এত তার মানে আমাদের এতেবা না তাদের হেদায়ত্তেবা তাদের হেদায়িত হলো কাবুল এত্তেবা ওই যে আল্লাহ তালা বলছেন চোখ বন্ধ করে আর বাকি যেটা চোখ বন্ধ করে না সেটা চোখ খোলা রাখতে হবে মিলাইতে হবে যে ঠিক মতো আছে কিনা আলহামদুলিল্লাহ না হলে যতটুকু বিচ্ছিত হয়ে গেছে দিতে হবে বাকি তাদের ব্যাপারে নিজের দিল যাওয়া সাফ রাখতে হবে একরাম তাজিম তাকলিম একটু একদমই কমানো যাবে না এত আসলটার সাহাবেক দেখলে এই বিষয়গুলো একদম স্পষ্ট স্পষ্ট হয়ে যাবে সাহবাটা খুব ভালো করে মোতালা করো হায়তুল সাহাবা গাবা তারপরে সাহাবিদের জীবনের আরো যত কিতাবাদিগুলো আছে আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে দান করেন এ পর্যন্ত মানে ইসলামের ওয়াক শেষ এরপরে হাজর ইব্রাহিম আলী ইসলামের ওয়াকা শুরু হয়েছে এরপরে ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে মোতালে এরা নিজেদের ব্যাপারে কত নিশ্চিত নিজেরা তো জান্নাতে যাবেই অন্য সবাইকে দাওয়া দিতেছে জান্নাতে যেতে চাও ইহুদি বোন কোন সবাই বলে যে কান ইব্রাহিম ইহুদীয় কি জানা আচ্ছা ইবাহিম আলহ ইসলামকে নিজেদের নেতা বানাইতে পারলে গর্ববোধ করতো ইব্রাহিম আলী ইসলামকে যেহেতু সবাই নিজেদের ইমাম পেশয়া দাবি করত। এখানে আল্লাহ তবে ইহুদিদের কথাকে খন্ডন করার জন্য নাসারাদের কথাকে খন্ডন করার জন্য ইব্রাহিম হয়ে গেছে এখানে আল্লাহ প্রথমে বলতেছে যে ইব্রাহিমকে আমি অনেক বিষয় দিয়ে পরীক্ষা করছি আর এই সবগুলো পরীক্ষা ইব্রাহিম একবারে মিয়া মিয়া দেখ এখান থেকে বলতেছে উজকুর না বলে বিষয় দ্বারা দ্বারা কে তার রব পরীক্ষা করলেন ইতালা ইস্তাবারা ইব্রাহিমেরা আতিন ইবরাহ ইব্রাহামা রবহু ইব্রাহিমা মফফরউলের দিকে ফিরতেছে রববহু এর জমিরটা রববহুর জমিটা মাকলের দিকে ফিরতেছে তো যেহেতু রববহু টা হলো ফাইল রববহুটা হলো ফায়েল আর এই ফাইলের মধ্যে একটা জমির আছে যে জমিরটা মফরউলের দিকে ফিরতেছে এই এখানে যেহেতু রববহুর জমিটা ইব্রাহিমের দিকে ফিরতেছে এই জন্য ইব্রাহিমটাকে মোকদ্দম করা হয়েছে রববহুর জমিটাকে মহাখার করা হয়েছে কারণ যদি এটাকে রববহুটাকে মোকাদ্দম করা হয় তাহলে জমির এস মার কাবলা জিকির লাজে মাসবে লজান রোতবাতানো সুরোতে লাজ মারবে সেটা তো একদমই জায়স নেই এই কথা বুঝতে পারছো নাই এখানে যদিও এখানে এজমার কবলার বেশ তোমার বিষয় দ্বারা আল্লাহ ইব্রাহিম তিনি সবগুলো বিষয়কে পরিপূর্ণ করে পরিপূর্ণ করেছেন পরিপূর্ণ করেছেন কালিমা দ্বারা মুরাদি মুখালিফ রিবায়তে মুখালিফ ভাবে আসছে কালী ব্যাখ্যাটা এখানে মোসালে কয়েকটা বলতেছেন এক নম্বর হলো মিরাওয়া না কাল্লাফাহ বিহা কিছু আদেশ কিছু নিষেধ যেগুলোর ব্যাপারে আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামকে মোকাল্লাফ বানিয়েছিলেন কিছু আওয়ামের কিছু নাওয়াম ইবনে আব্বাস আল্লাহ আহ থেকে যে তিনি বলেন যে পুরাণে কারিমে পুরাণে কারিমে তিনটা সুরাতে তিরিশটা সিফাতের কথা আসছে তিরিশটা সিফাতের উপরে পুরো ইসলাম দায়ের তিন সুরায় তিনটা তিরিশটা মোট দশটা করে তিরিশটা সিফাত আসছে এই তিরিশটা সিফাতের উপরে পুরো ইসলাম দায়ের এখানে ইব্রাহিম আলিহি ইসলামের যে কালিমাদ বলা হয়েছে কালিমাদ দ্বারা উদ্দেশ্য হল ওই তিরিশটা সিপত সুরা তাওবার মধ্যে আসছে আ ইবুন আল আদুন আলহামিদুন এখানে দশটা সিপত তারপরে সুরাই এর মধ্যে আসছে কয়েকটা সিপত আসছে দশটা দশটা কারণ আমার মোট তিরিশটা আর কি এরপরে সুরা আহজাবের মধ্যে আসছে যে ইন্নাল মুস্তিমিন মুস্তিমাত এই এখানে আসছে আরও কয়েকটা সব মিলিয়ে তিরিশটা হয় তা ইব্রাহ্বাস যদি আল্লাহ আনহু বলেন পুরা পুরা মধ্যে যত সিফাতের ফলাফে আব্বাস রহ থেকে মারবি ও কেইলা আর কেউ কেউ বলেন এটাও ইবনা আব্বাসের থেকে এক রিবায়তাবেক আসছে টানা এরপরে গিয়ে পানিটা ফেলা অসি করা মুস কাটা মানে হলো মোস লম্বা না রাখা এই যে উপরে ঠোঁটের যে ইয়াটা আছে রেখাটা এই রেখাটা যেন জাহের থাকে একবারে ছোট করে ফেলা এটা জরুরি না একবারে ছোট করে ফেলা জরুরি না হলক করা সেটা গুণা হলক করাটা গুণা হলক মানে একবার ব্লেড দিয়ে খুঁড় দিয়ে হলক করে ফেলা এটা গুণা কিন্তু ছোট করে ফেলা এটা অস্ত্র সারে তো ছোটোর ইয়াটা হলো একবারে ছোট করা জরুরি না বাস এতটুকু করলেই হবে যে এই নিচের যে ঠোঁটের যে রেখাটা আছে এটা প্রকাশ হয়েছে তাহলেই হবে যদি উপরে দিয়ে একটু একটু বড় বড় থাকে যদি নিচের রেখাটা প্রকাশ থাকে তাহলে এই কথাটা বুঝছো এটা হলো কস্তুর শাহরিফ আর এটা হলো ফরকুর রসি মানে হলো তো আচ্ছা ইব্রাহিম আল ইসলামের উপরে যেহেতু বিধানটা ছিল সেই হিসাবে ইব্রাহিম আল ইসলামের চুল ওরকম ছিল বাবরি চুল ছিল বাবরি চুল হলে নিয়ম হলো এই যে মাঝখানে স্মৃতি করে চুলটাকে ডানেম সাল আলিয়া ইসলামের মাথাটা তুমি কল্পনা করো মাথাটা এমন দেখা যাবে না ইব্রাহিম আল ইসলামের মাথাটা কল্পনা করো মাথাটা এমন না বুঝা নাই এইটা চোর মাঝখানে চুলটা এদিকে এদিকে ফেলে দেওয়া হারুনা আল ইসলামের চুলের অবস্থাটা এমনই ছিল সাহেবের মধ্যে আকসারদের চুল লম্বা ছিল আর ইসলামের তাকা যায় এটাই বরং হলকটাকে মিন আমার খাওয়ারেজ বলা হয়েছে এটা বললে নারাজ হয়ে যাবে এমন হয়ে গেছে আমাদের যে কথা বললে ইয় তারিখ তো পড়ো নাই মানে ওদের রায় আকিদাটা ছিল যে কেউ যদি কবিরা গুণা করে তাহলে সে মুসলমানই থাকবে না তাহলে যাদের রায় এটা তারা কবিরা গুনা থেকে কতটা বাড়িতে থাকে তাই না এই মানুষগুলো এতটা নিকৃষ্ট ছিল এত সুন্দর হবে অমর রদি আল্লাহনুকে খেতাব করে হুজুরে বলতেছে তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে তুচ্ছ মনে করো তাদের রোজার সামনে তোমাদের রোজাকে তুচ্ছ মনে করো কিন্তু তারপরও নমিনা দিন কামা সাহমুম তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর লক্ষ্যবস্তুকে বস্তুকে ভেদ করে চলে যায় এটার থেকে কাশ্মীরের রহিমুল্লাহ এখারুল মুল হিদিনে বলছেন যে কোন একটা ব্যক্তি বা কোন একটা জামায়াতের জাহিরি আমাল অনেক উন্নত হলেও এটা এক কথার প্রমাণ না যে এই মানুষগুলো আল্লাহ তালার কাছে অনেক প্রিয় যে এই হাদিসটা মহ্মার মধ্যে আসছে মহত্মার মধ্যে আসা মানেই হলো এটা উন্মুসি হাইন বুখারি মধ্যে আসছে মত্তার মধ্যে আসছে এটা নিজে দেখা একবার মহত্মার মধ্যে যে এই মানুষগুলোর আমাল জাহেরি আমল নামাজ এত সুন্দর হবে যে সাহাবিদের নামাজের চেয়ে উন্নত তার মানে এক জায়গায় দাঁড়ায় যদি নামাজ পড়ে আরেকদায় দাঁড়ায় কোনটা খারিজি নামাজ পড়ে অমর রদি আল্লাহ নামাজের যে তার নামাজটা সুন্দর মনে হবে হাদিসের মধ্যে এটা বলতেছেন না কিন্তু এই মানুষগুলো বিরুদ্ধে আলী রদী যুদ্ধ করছেন এবং এটার জন্য আলী রুদিয়াল্লা ভিন্ন একটা ফজিলত ঘোষণা করা আছে হাদিসে এটার জন্য যে তাদেরকে হত্যা করবে তার জন্য ভিন্ন নাকিটা হয়েছে শয়তানের পলিসি এটা এইটাই শয়তানা যখন কোন গাছের ঘোড়াকাইটা দেয় এরপরে সে উপর দিয়ে পানি ডালে যাতে করে অন্য আরো জনকে সে বিভ্রান্ত করতে পারে এটা এটা আকলি বুঝতো নাকি আরে একটা লোককে যদি শয়তানে এ তার নষ্ট করে দিছে এখন আকিদা নষ্ট করে ফেলার পরে এখন এই লোকের দিয়ে শয়তানা যদি তাহাজুত পর অনেক দিনের দিনের মধ্যে লাগাই রাখে অন্য আরো দর্জন লোককে বিভ্রান্ত করা শয়তানের জন্য সহজ দেখো দেখো এই লোকটা এই আকিদা রাখে তারপরে তো সে কথা বলো বুজুর্গ তোমার তো তার মতো হওয়া দরকার ইবলি সেটা কিতাব আছে ইবনুল জাহাজি ভাবটা এমন মানে ইবনুল জাহাজি এমন ভাবে কিতাবটা লিখছে মানে শয়তানে এ কিরকম মানুষকে কিভাবে ধোকাটা দেয় কি ধরনের মানুষকে কিভাবে ধোকাটা দেয় এগুলোই সেখানে বাতানো হয়েছে আলেমদেরকে কিভাবে যারা দেশে খুব কঠুর এরা মেয়েরা ফুটবল খেলে পর্দার হেজাপ্পে ফুটবল খেলে পর্দা হেজাপি মানে এখানে নিশ্চিত করে বলা যাবে যে শয়তানে হয়তো পর্দার ব্যাপারে তাদেরকে কোনোদিনও আশ্বাস দেয় না যে তোমরা কারণ পর্দাটা ওদের মাথায় রাখলেই অন্যান্য যারা সুন্নি মুসলমান লম্বা কুর্তা কিন্তু এই মানুষগুলো ইমান তো কিচ্ছুই না একবারে এদের ভিতরে দেখ পর্দার পরে কত কঠোর তারা এটা শয়তানের পালিসি শয়তানের পালিসি আর এটা শুরুর দিক যে তাকরিজ আছে এমন এমন বুজুগে যাদের সবাই আমাদের মাথার তাজ একবার খালিল আহমদ সাহারানপুরি হাজর থানিবুর রহমুল্লাহ হাবিবুর রহমান কাসিমি এক একজনের তাকরিজে এত উন্নত লাগে চলো তো কোনটা বলতেছিলাম যে আমাদের থেকে আমল ছুটে গেছে এখন আমরা এটা দেখলে শুনলে কেমন কেমন লাগে কেমন কেমন লাগে চুল কেউ বড় রাখলে অন্যদের হিসেব তো বাধে আমাদের কাছে না সবার চুলিতে বড় আলিদের ভিন্ন সবার চুলিতে বড় বড় আকসার সাহিদ রাশি তারপরে আজফার কলামুল আজফার নৌকাটা তারপর এবেদ নাতলিবিত মানে হলো নাতফু নাতফু মা تحت الابت من الاشعار তো নিয়ম হলো একবার উপরেই ফেলা ইন امكن او الا فال حلق تربলে حلق العانه حلق ما تحت العانه حلق ما تحت السره من الاشعار والختان فতনা করা تربলে استنجاء استنجা মানে হলো استنجاء بالماء نفسه استنجা না বরং بالما بالماء এগুলোকে خصال الفطره কি خصال الفطره তো এক এই যে কালিমাত কালিমাতিল হেসারুল ফেদার এগুলো এখানে দেখো আল্লাহ তালা কি বললেন যে ইব্রাহিম আলহ ইসলামকে অনেক বিষয় দ্বারা পরীক্ষা করছেন এটার এখানে একটা অনেকগুলো মোসানের নাম এটা আম এটা যা সব একেবারে এরপরে খাস খাস কয়েকটা বলছেন আরকি তবে এগুলোই হওয়াটা মতো আইয়ের না যে কালিমাত দ্বারা শুধু এগুলোই বরং ওই কালিমাতের ভিতরে ইব্রাহিম আলহ ইসলামের উপরে যত হালাত আসছে সব হালাতগুলো হলো কালিমাতের মেস্তা আজকে তো সময় নেই কালকে বলব হালাত আলহামদুলিল্লাহ